আয়শা রাজেল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন আমাদের কারো হায়জ হলে পবিত্র হওয়ার পর রক্ত রোগ রিয়ে কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি তালাত আদায় করতেন